সম্মানিত দর্শক শ্রোতা এই আয়োজন উপভোগের জন্য যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে দূরদর্শনের সামনে অপেক্ষমান রয়েছেন তাদের সকলকে আমরা आंतरिक सालाम और शुभे जानिए नियमित आयोजन परेशन करते जा घटनाटी अपने उपस्थापन करबल से हजार हजार बचर आगे बनी इसराइल सम्प्रदायर एक जोन महिला विपास क्यों पानी पानी जानात लाभ कर महिला एम छ जिंदगी नेकामल छाव समाज कलम नारी छे अल्लाह सब तला एकल के कबूल करार कारण जखल अल्प है एम किओ जी से निहैत आल्लाह सबहनारंतुष्टिर कखो कखन जो आल्ला से आमटर कारण तर बंदा तर बंदी के माफ कर देवें सूतरा आसन आज के প্রাগ্য আলোচক মন্ডলীর কাছ থেকে আমরা এই বিষয়ে শুনব ইনশাআল্লাহ সর্বাগ্রে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন শেখ আহমদুল্লাহ এবং রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজে বি এম হেজবুল্লাহুল্লাহ আর আমি উপস্থাপনায় জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা আলহিল জি আপনি যে ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন এটি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন দুই নম্বর হাদিসের অধীনে এই হাদিসে अल्लाह रसुल्लासलमे सा करें बैन मार्जुल यमशी फश्तद्दा आलिह अल जो वत एक व्यक्ति कथाओ दिए जागर जुगे जे चलाचल साधारण रीति छिल आजकल मत याघाट छा मानुष मरुप्रान दिए जल जंगल दिए पार हो चलते हत तो चलती चलते चुल चलते एक पर्या गए प्रचुर পিপাশাবা তৃষ্ণা তিনি অনুভব করলেন অনেক তৃষ্ণা অনুভব করার পরে তিনি পানি খোঁজাখুঁজি করতে লাগলেন হওয়া যাদের বি একটি কূপ পেয়ে গেলেন পানের কূপ পানের কুয়া যেটা এখনও আমাদের কোনো কোনো গ্রামাঞ্চলে তার নজির কিছুটা পাওয়া যায় কুয়া খনন করে রাখা তার নিচে পানি থাকে রশি বাল্টির সাহায্যে উঠিয়ে সে পানি পান করতে হয় তখন তিনি সে কূপে নামলেন নেমে সেখান থেকে পানি পান করলেন পানি পান করার পরে উঠে আবার যেতে লাগলেন দেখলেন একটি কুকুর তৃষ্ণায় সে হাপাচ্ছে ইয়াল হাস হাঁপাচ্ছে এবং সে কুকুর অতিরিক্ত বিভাষা লাগলে যে কাজটি করে বালু জমিন ইত্যাদি তার জিব্বা দিয়ে চেটে খাওয়া শুরু করে বা পানির তালাশে এই কাজটা সে হয়তো করে তো এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে আমি যে কষ্টে ছিলাম এই কুকুর সেও সে কষ্টে আছে। এই কথা চিন্তা করে তিনি সামনে পা না বাড়িয়ে আবার পিছিয়ে আসলেন এসে চিন্তা করলেন কুকুরকে কীভাবে পানি পান করানো যায় চিন্তা করে তিনি একটি উপায় আবিষ্কার করলেন নিজের পাঁ থেকে মুজাবের করলেন এই মুজাকে দিয়ে পানিতে বিজালেন মুজা সহকারে উঠে কুকুরের গালে তিনি চিবে দিলেন কুকুর পানিটা পান করলো। কুকুর পানিটা পান করে তার ত্রিস্টা নিবারণ করল স্বাভাবিক হল কুকুরের প্রাণটা বিষয় তিনি চলে আসলেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এর সাত করেন এই আমলটির কারণে আল্লাহতালা সে ব্যক্তিকে নাজাদ বা মুক্তি দিয়েছিলেন সাহাবাই আকরাম জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহরা মানুষের জন্য কিছু করলে আল্লাহ তালা সব দিবেন চতুষ্পন্তু পশু পাখি খাওয়ালে সব হবে খাওয়ানো ভালো কথা কিন্তু এর বিনয় আল্লাহ বিনিময় দিবেন তখন রসুল আকরাম সাল্লাহ সাথ করলেন যে হা প্রত্যেক প্রাণীর খেদমত বা সেবাদানের বিনিময় আল্লাহ তালা তোমাদেরকে সব দিবেন পূর্ণ দিবেন তোমরা আজর পাবে এই ঘটনাটি একজন পুরুষের কথা এসেছে ইমাম বুখারি রহমাউল্লা এই হাদিসের পাশাপাশি আরও হাদিস উল্লেখ করেছেন একই বিষয়ে সেটি ছিল একজন মহিলার যেটি আপনি শুরুতে ইঙ্গিত করছিলেন সেই মহিলা ছিলেন বনেস্বরের একজন ব্যবিচারিনী মহিলা যিনি ব্যবিচারকে তার বৃত্তি হিসাবে পেশা হিসাবে গ্রহণ এরকম একজন মহিলা তিনি যাচ্ছিলেন একই ধরনের ঘটনা কুয়ার পাশে এরকমভাবে একটি কুকুরকে দেখতে পেলেন আল্লা তালা একজন ব্যবিচারিনী তথা একজন পতিতা বৃত্তিতে লিপ্ত একজন মহিলাকে শুধুমাত্র তার এই আমলটির কারণে আল্লাহতালা ক্ষমা করে দেন এখানেও সে কথাটি আবারও স্মরণ করে দেওয়া হয়েছে যে যে কোনো জীবজন্তুর প্রতি রহম এবং দয়া করলে তার কোনো সেবা আমরা যদি দিতে পারি আল্লাহতালা তারও আমাদেরকে বিনিময় দান করবে এই ছিল মোটামুটি ঘটনার বিপদে একটি বিড়ালের ঘটনাও জানতে পারা যায় এটা তো গেলো রহম করার বিষয় আলোচনা প্রসঙ্গে হয়তো আসতে পারে আমাদের যে আমরা পশু বা জীবজন্তুর প্রতি দয়ার বিপরীতে তাদের প্রতি যদি আমরা অবিচার করি তাহলে তার জন্য তাদের প্রতি সুবিচার করলে দয়া করলে যেরকম বিনিময় পাওয়া যাবে পুরস্কার পাওয়া যাবে একইভাবে অবিচার করলে তিরস্কারের ব্যবস্থাও আছে। আবার সেই ঘটনাও বনিসাল আরেক মহিলা থেকে গণিত আসে যে মহিলা খুব আবেদা ছিলেন খুব ইবাদতবন্দিগি করতেন আল্লাহকে ডাকতেন আল্লাহ ইবাদতবন্দিগি মুশকুল থাকা অবস্থায় একটি বিড়াল তাকে খুব ডিস্টার্ব করত তিনি বিড়ালের অতিরিক্ত ডিস্টার্বে যখন বিরক্ত হয়ে উঠলেন একটি পর্যায়ে একদিন বিড়ালকে তিনি বেঁধে রাখলেন বিড়ালকে বেঁধে রাখার ফলে তিনি খাবারদের নিয়ে মারা তার উদ্দেশ্য ছিল না কিন্তু আল্লাহকে জানিয়ে দেন আমাদের এই ঘটনার আলোকে যে সেই মহিলাকে আল্লাহ তালা জাহান্নামে নিপাতিত করেছেন তাকে জাহান্নামী চাইফালা করেছেন শুধুমাত্র এই একটি বিড়ালের প্রতি অবিচার করার কারণে অথচ তিনি এই আবাদ জি তাহলে বোঝা যায় যে পূর্ববর্তী দুইজনের ঘটনা যেটা আপনি শোনালেন হাদিসের অনুবাদমূলক আলোচনায় যে একটি সৃষ্টির খুব নিকৃষ্ট প্রাণী কুকুর তাকে পানি পান করানোর ফলে আল্লাহ সব তালা তাদের গুণামাফ করলেন যার নাত করলেন পক্ষান্তরে একটি বিড়ালকে আবিদা জাহেদা মহিলা হওয়া তাকে যে কষ্ট দিল অহেতুকভাবে তার প্রাণ নাশের কারণ ঘটালো এ কারণে আল্লাহ তাকে এই ঘটনা অনেক অনেক বিশ্লেষণ এবং শিক্ষণীয় বিষয়ের দাবি রাখে আসুন আমরা এবিএম থেকেই প্রথমে জানি যে কি কি শিক্ষণীয় বিষয় এই হাদিসের আলোকে রয়েছে অত্যন্ত চমৎকারভাবে ভাবে শেখ আহমেদুল্লাহ ঘটনাগুলো উপস্থাপন করেছেন আমি তম্মীয় শুনছিলাম এই ঘটনাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা গয়ে নেওয়া যেমন প্রথমত এই কথা বলা যায় যে গুনা করলেই যে তাকে জাহান নামে যেতে হবে এ কথাটা ঠিক নয় জাহান নামে যাওয়ার একটা শিলা বা একটা মাধ্যম হচ্ছে গুণা গুণা পাশাপাশি নেক আমল করলে যে আমি জাননাতে যেতে পারবো যাবো সেটাও ভাবার কোনো কারণ নেই তিন নম্বর পাপি তাপি লোকেরা নেকামল করতে পারবে না এটারও কোন আমি ইবাদত করতে করতে তাহগ গোদার হতে হতে আমি তো একজন জান্নাতি মানুষে পরিণত হয়ে গেছি দুনিয়াতে থাকতে এটারও কোনো গ্যারান্টি বা সিওরিটি কেউ করতে আসলে প্রথম যে ঘটনাটি একজন পুরুষ সম্পর্কে বলেছেন সেই ঘটনাটি পুরুষ লোকটি কেমন ছিল বা কি ছিল সেখানে বলা নাই কিন্তু এতটুকু বোঝা যায় যে কুকুরের তৃষ্ণার বিষয়টি অনুভব করতে তিনি সক্ষম হয়েছেন কারণ তিনি নিজেই তৃষ্ণার্থ হয়েই বেরিয়ে আসছিলেন সেই রোদ মাড়িয়ে তাপদাহ সেই অতিক্রম করে আসছিলেন যে এর কি কঠিন অবস্থা সেটা তিনি অনুভব করতে পেরেই নিজেই ভুক্তভুগী ছিলেন এই জন্যই কুকুরকেও তিনি এই তৃষ্ণা নিবারণের জন্য ব্যবস্থা করে দিলেন অপরদিকে দেখুন যে কুকুরকে সেবা দিয়ে জান্নাতি হয়েছে দাখালাতিম রতুল জান্না ফিখাল বিনখালাতিম রতুল না রিহের রতিন ও কামা কাল আলী সাল যেভাবে আসছে আর কি যে আল্লাহ রাবুল আলমিন দেখুন এই মহিলা সে পাপি সে সমাজের মধ্যে নিকৃষ্টতম একটা পেশায় নিয়োজিত আল্লাহ রব আলমিন কিন্তু সেদিকে তাকান নেই আল্লাহ রাখি রহম করেছে হুজুর হাদিসের মধ্যে যাচ্ছে না এর হামু মানফিল এর হামু ফিল আর্ধ মানে শুধু মানুষ না কিছু জীব জন্তু কি। বৃক্ষ জন্য কিন্তু তার খাবার তার অধিকার বা তার প্রতি জলম হচ্ছে না আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে আসলে সুপ্রিয় দর্শক বৃন্দির উদ্দেশ্যে বা উদ্দেশ্যে বলবো এটা তো আমরা শুনলাম একটা প্রাণীর কথা একটা প্রাণীর কথা শুনলাম কিন্তু সৃষ্টির সেরা মানুষ মানুষ আজ কত জায়গায় অবস্থায় রয়েছে মধ্যে জীবন আমরা আমরা তো তাদের দিকে কোনো খেয়াল রাখছি না আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে এই কথা যে আল্লাহর একটি সৃষ্টি বা সৃষ্টি জীবকের প্রতি দয়া করার কারণে মনজ্ঞ আলোচনা আপনি পরিবেশন করছিলেন যে হাদিস থেকে শিক্ষণীয় বিষয় কি তো আমরা চলে এসেছি বিরতির দ্বারো প্রান্তে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতি গ্রহণ করছি বিরতির পরে আবারও আমাদের আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিবেশ কুসংস্কার কিভাবে ঢুকেছে সর্ব ধরনের দুই পায়ের নিচে ইব্রাহিম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 প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে উইটনেস ডাকচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই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 संगे थ অনেক অনেক ধন্যবাদ আমরা আবারও বিরতির পর আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসলাম আমরা যে আলোচনা আপনাদের সামনে করছিলাম যে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী একটি কুকুরকে পানি পান খরানোর ফলে একজন বারঙ্গনা মহিলা তিনি পেয়েছিলেন জান্নাত একজন পুরুষ মানুষ তিনিও তার আমলের পরিচয় যদিও পাওয়া যায় না আল্লাহ সুবাহনতলা তাকেও জান্নাত দান করেছিলেন পক্ষান্তরে একটি বিড়ালকে হত্যা করার কারণে একজন আবেদা আসা লেহা মহিলা জাহান নামে চলে গেলেন আসুন এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এপর যে আমরা ফিরে যাচ্ছি শাহদ আহমেদুল্লাহর কাছে ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে আলোচনায় যে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম নেকামলের মাধ্যমে আল্লাহ পাক সুছ থেকে বিনিময় পাব এই আশা তো আমরা অবশ্যই পোসন করবো আর বদামলের কারণে আল্লাহ তালার শাস্তির সম্মুখীন হবো এই ভয়ও আমরা অবশ্যই কিন্তু এখানে আরেকটি পয়েন্ট বের হয়ে আসে সেটা হলো এই আমার নেকামল যেন কোনো অবস্থাতে আমাকে আল্লাহর ব্যাপারে বেপরোয়া করে না দেয় আমার নেকামল যেন আমাকে এত বেশি আশা তো অবশ্যই করব তবে আশাটা যেন এত বেশি না হয়ে যায় যে আমি সম্পূর্ণভাবে বেপরোয়া হয়ে গেলাম আমার আমল আছে অসংখ্যের পর্যন্ত না হয় কারণ আল্লা পাক সুবাহ হয়তো আল্লাহ কাউকে ক্ষমা করার জন্য তার যে কোনো একটি উসিলা যথেষ্ট মাধ্যম যথেষ্ট আবার কাউকে আল্লাহ তালা শাস্তি দেওয়ার জন্য যে কোনো উসিলা যথেষ্ট যথেষ্ট আমার সমস্ত আমল আমি করলাম আমি নিজে যদি এর গর্ববোধ করি এটা বোকামি ছাড়া আর কিছুই নয় অবশ্য কারণ নববধূকে অনেক সাজানো হয় সমস্ত সাজানো সমস্ত সুন্দর বলা সবাই বলছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই সব কিছু সার্থক তখনই হয় যখন যার জন্য সাজানো হয়েছে তাঁর কাছে পছন্দ হয় হ্যাঁ ঠিক একইভাবে বিপরীত দিক থেকে আমরা বলতে পারি নতুন জামাইকে বরকে যখন সাজানো হয় যার জন্য সাজানো হলো তাঁর যদি পছন্দ হয় তখনই সার্থকতা আপনি অনেক আমল করেছেন ভালো কথা কিন্তু যার জন্য করেছেন তিনি যদি অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন তাহলেই তো অতএব আমাদের আমলের কারণে যে অরিমানা আসে সেই বিড়াল যার। একটি ছোট্ট কাজের কারণে নিহত হলো সে একটি বিড়ালের মৃত্যুর কারণে একজন আবেদন সারা জীবনে আবাদতকে আল্লাহ তালা লালকালে দিয়ে ক্যান্সেল করে দিতে বাদে করে তাহলে আমারটা কেন নয় আমি কেন ভয় থাকবো না অর্থাৎ আল্লাহর কাছে আমার এবাদতের বিনিময়ের আসার পাশাপাশি আমার ভিতরে ভয় কাজ করতে হবে এক অহংকার যেন না আসে দ্বিতীয়ত আমার যে সমস্ত বদামল করার প্রবণতা আমাদের ভিতরে আছে। এই সমস্ত বদামলের দৃশ্য দেখে কাউকে তুচ্ছ করা হ্যাও করা ঠিক নয় কারণ হতে পারে তার কোনো নেই কামাল আল্লাহ তালা পছন্দ করতে পারে এই শিক্ষার পাশাপাশি আমরা আরেকটা শিক্ষা অবশ্যই পাই যেটা আমাদের বিগত এক পর্বেও আলোচনা হয়েছিল যে আসলে জীবে দয়া শুধু নয় শেখ অত্যন্ত বলেছেন যে হাদিসটি এসেছে রসুল্লাহ সাজ করেছেন এর হামো মাংফিল এখানে আল্লাহ তালা বলেন নাই এর হামো আলাদামো আলাল মুসলিমিন শুধু মুসলিমদের প্রতি দয়া করো বা শুধু মানুষের প্রতি দয়া করো আল্লাহ বলেছেন ধরা পৃষ্ঠে যা কিছু আছে প্রত্যেকের প্রতি দয়া করো তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন আল্লাহ রসুল সদাল্লা সাল্লাম যে রহমাতল আলমী তিনি যে সমস্ত জগতের জন্য এই রহমতস্বরূপ শুধু মানুষের জন্য নয় মুসলমানদের জন্য নয় এই ঘটনা তার আরেকটি প্রমাণ এইসব ঘটনা দিয়ে তিনি মানুষকে প্রত্যেক জীব জন্তু প্রত্যেকের সেবা প্রত্যেকের হিতাকাঙ্ক্ষী হওয়া প্রত্যেকের জন্য উপকার বই আনার মতো ভূমিকা রাখার জন্য তিনি গুরুত্ব আরোপ করছেন আমাদেরকে আমরা জীবে দয়া করার যে স্লোগান শুনতে পাই আমরা যে ধর্মের স্লোগান শুনতে পাই মানবাধিকার স্লোগানগুলো আসলে স্লোগানই শুধুমাত্র একমাত্র রসল্লা সদাল্লাম তথা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে এই নীতিবাক্যের পাশাপাশি বাস্তব আদর্শের নমুনা যে কোনো মুসলিম যিনি আসলে ইসলামকে ফলো করেন তিনি কখনো কোনো মানুষ কোনো জীবজন্তু এমনকি কোনো পিপিলিকার প্রতি তিনি অবিচার করতে পারেন না তো অতএব জীবে দয়া করার যে স্লোগান আজকে শুনছি আমরা সেটা হলো যেটা আপনি শেষে উল্লেখ করলেন যে জালিয়ে দেওয়া বিশ্ব নেবী মোহাম্মদ আমরা অনেক সময় দেখি অনেক কীট পতঙ্গ যা আমাদের ফসল বিনষ্টকারী বা আমাদের অনেক সময় অনেক হবে জি দ্বিতীয়ত হলো হত্যা করাটি অবশ্যই আগুনে জ্বালিয়ে হবে না আগুনে জালিয়ে হত্যা করা নিষেধা চলে আসছি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে অনেক সময় আমাদের এই যে ফসলা ফসলাদিতে পোকা মাকড় লেগে যায় বা ঘরের মধ্যে আমরা অনেক তেলে পোকা পিপড়া ইত্যাদি অত্যাচারে আছে এবং না যায়জন এবং তবে অন্যায় ভাবে যদি এগুলিকে মারা হয় যেমন পোড়ানোর কথা বলা হয়েছে পোড়ানোটা যায় না যেমন আমাদের অভিজ্ঞতা আছে আমরা দেখেছি গ্রামের মানুষ যারা আছে যে যদি ধোঁয়া দিয়ে দেয় তো ধোঁয়াতে পোকাগুলো উড়ে চলে যায় বা কিছু মরে যায় যাক আর ঘরের মধ্যে আমাদের দেখেছি যে এই তেলা এত অত্যাচার করছে যে লালে লাল হয়ে গেছে তখন সেখানে যদি আগুনে ধোঁয়া দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় আসতে পারে বেরিয়ে চলে যাচ্ছে এরপরে ওদেরকে অন্যভাবে যদি আপনি মারেন তাহলে সেটা কোনো অসুবিধা হবে না এখানে আরেকটি বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে দেখুন এই যে জীব দয়ার কথা বলা হয়েছে বা আল্লাপাক কাকে কিভাবে মাফ করবেন হ্যাঁ তার সিদ্ধান্ত আল্লাহর হাতেই আল্লাহ এই জন্য ফার্সিতে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে আপনার ভিতরে কত কিছু আছে আল্লাহ পাক উঠে চান না এই জন্যই দেখা যায় যে এই যে ওলামা এখরামদের মধ্যে কি সবাইকে ভালো তাদের মধ্যে তো কি জাহান নামে যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আবার দেখা যায় যে আমরা যাদেরকে নিম্ন শ্রেণীর মনে করি তাদের মধ্যেও দেখা যায় যে অনেকে ভালো লোক আছেন তারা কি জানি বলে সবার আগে চলে যান বেলাল রাদি আল্লাহ তালা আনুর ঘটনা আমাদের সামনে নেই তারপরে এই যে আমার রদি আল্লাহ তালা আন হুসমাই আমাদের ঘটনা আমাদের সামনে আছে জন্য আমাদের দেখতে হবে যে যে আমলটাই আমরা করি কোনো ছোট আমলকে ছোট মনে করা যাবে না কোনো আমলকে আমরা এমনভাবে করবো যে দূর ছোট আমলে যে আমরা অনেক সময় বলি দূরও ভাই ছোটো বিষয়গুলো এখন ইগনোর করলেও চলে এগুলি খুব ধরে না আসলটা আগে ভাই ফরজ হবে নফল করা সম্ভব আল্লাহ আবেদা ছিল কিন্তু সে একটা বিয়ালকে আটকে রেখেছিল বিরক্ত করার কারণে হোক সেই বিড়ালটাকে খাওয়াচ্ছে না যদি খাওয়াতো তাহলে তার দায়িত্ব আদায় হতো ছেড়ে দিলে সে নিজের করে বের করে নিয়ে আর অথচ হচ্ছে একজন আবেদা ছিল আর আমাদের মধ্যে এখন আর একটা ওই যে কথাটা বড় চমৎকার বলেছে আমাদের শেখ আহমদুল্লাহ যেন না আসে দেখুন একটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাই বোনদের প্রতি সেটা হচ্ছে দেখেন এই যে হজ মানুষ করে হজ করে কার জন্য হজ হচ্ছে আল্লাহর মবরুল হ্যাঁ মকবুল হজের জাজা হচ্ছে একমাত্র জান কিন্তু দেখুন অনেক মানুষ আছেন হজ করে আসেন হজ করে এসে তিনি হাজি সাহেব হয়েছে ভালো কথা এখন ওনার একটা চিঠি গেছে খামের উপরে লেখা হচ্ছে জানাব অমুক চিঠি গ্রহণ করেননি কেন চিঠি গ্রহণ করেননি কি ব্যাপার নামে কোনো বানানো ভুল হলো না কার ভাই আমি যা হজ করে আসছি আপনি জানেন না তাদের আল্হাজ তো লিখতে হল্লা আচ্ছা এরপর আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে তুলে আনছি এটাও চমৎকার আসছে আমরা এটা বলি যে অন্যায়কে ঘৃণা করো অন্যায়কারীকে নয় অন্যায়কে ঘৃণা করো অন্যায়কারীকে নয় গুনাহকে ঘৃণা করো গুনাহগার কে নয় কেননা গুনটা খারাপ জিনিস এই গুনাটা করার কারণে এই ব্যক্তিটা গুনাগার হয়েছে বা পাপি হয়েছে আল্লাহার সুযোগ দিয়ে দেন আসলে আমলের ঘাটতি দেখে ওটাকে বেশি তুচ্ছ মনে করা হাদিসে আর্সালাম স্পষ্ট বলেছেন ভালো কাজকে তুচ্ছ মনে করবে না এটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তেমনি ভাবে আমল করে আমার ভিতরে যেন অহমিকা না আসে এটি গুরুত্বপূর্ণ এ হা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটা এটার পাশাপাশি আরেকটি শিক্ষা আমরা পাচ্ছি যে ভদ্রমহিলা নিজে ছিলেন সমাজের অত্যন্ত নিকৃষ্ট একটি কাজে লিপ্ত ব্যক্তি আর যার প্রতি দয়া করলেন সেই পশুটি আবার প্রাণীজগতের ভিতরে অত্যন্ত নিকৃষ্ট একটি নিকৃষ্ট সুহান যদি এই দয়াটি আমার মানুষের প্রতি হয় আর এই দয়াটি যদি কোনো ইমানদার নেক বান্ধার কাছ থেকে হয় তাহলে তার বিনিময়টা হলে কত বড়ো হবে এবং কত বিশাল হতে পারে কত বিশাল হতে পারে এই জন্য আমলকে ছোটো মনে না করা এবং আমল কন্টিনিউ করা এদের থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই সেটা হলো এই আমাদের জনকল্যাণমূলক কাজ অনেকে আমরা হয়তো করে থাকি কিন্তু বিশেষ করে কূপ খনন করা বিশুদ্ধ খাবার পানি বিশুদ্ধ পানীয় যাতে সর্বরাহ হয় সেজন্য বিভিন্ন জায়গায় এই যুগে কূপের বিপরীতে আপনার নলকূপ বা টিউবওয়েল যেটা আছে এগুলো আমরা স্থাপন করতে পারি কারণ যেই ভদ্রলোক ওই কূপটি খনন করেছিলেন তিনি খনন করেছেন বলেই তো এত সুন্দর একটি ঘটনার সৃষ্টি হল এরকম একটি নয় বরং কত শত ঘটনার সৃষ্টি হবে এখান থেকে আল্লাহ ভালো জানেন অতএব এই ঘটনা আমরা আরেকটি বুঝতে পারি জনকল্যাণমূলক কাজ করা দরকার পথে গাঠে মানুষের চলা ফেরার জায়গা মানুষের সমত হওয়ার স্থানগুলোতে নলকূপ স্থাপন করা আসলেই আমরা যে শেষে যে কথাটা উঠে এসেছে আপনার আলোচনা থেকে যে সুপেয় পানীয় জলের ব্যবস্থা এটা যে কত বড় একটি নেকির কাজ মুক্ত পানির ব্যবস্থা আমরা যারা যে অবস্থানে আছি না কেন কখনো যদি এমন হয় যে এলাকাবাসী পানির অভাবে কষ্ট পাচ্ছেন সেখানে সুপেয় পানীয় জলের ব্যবস্থা করতে আমরা যেন কার্পণ্য না করি কারণ একটি নিকৃষ্ট প্রাণীকে পান করিয়ে যদি খোসনচিব হতে পারে তাহলে আল্লাহ এর বিনিময়ে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিনাল আমি আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवं विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस बृहस्पतिवार सन्ध्या साढ़े छटाय पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीस टी बांगल्